حديث نمبر أناسي عن أسامة بن زيد رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء. أبقر الجن صربتم دعاء ওসামা বিন জঈদ রদু আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তির উপকার করা হবে সে ব্যক্তি উপকারকের জন্য জজাকাল্লাহু খরা অর্থাৎ আল্লাহ আপনাকে দুনিয়া ও পরকালে উত্তম প্রতিদান প্রদান করুন বলে দোয়া করলে সে নিশ্চয় উপকারের উত্তম রূপে প্রশংসা করতে সক্ষম হবে জামে তিরমিজি হাদিস নম্বর দু ইমাম তিরমিজি এই হাদিসটির বিষয়ে হাসান জৈদ হাসান জৈদ গরিব বলেছেন আল্লামা নসেরউদ্দিন আল এই হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ছত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক যে ব্যক্তি নিজের উপকারককে পার্থিব জগতের কোনো পুরস্কার দিতে পারবে না এবং বুঝতে পারবে যে সে তার নিজের উপকারকের হক বা অধিকার তাকে সঠিকভাবে প্রদান করতে পারবে না তখন সে তার উপকারককে উত্তম প্রতিদান প্রদান করার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত বা অর্পণ করবে আল্লাহ যেন তাকে তার উপকারের উত্তম প্রতিদান রূপে দুনিয়া এবং পরকালে প্রদান করেন তাই তার জন্য এই দোয়াটি পাঠ করবে জজাকাল্লাহ খেয়রা এই দোয়াটি উপকারকের জন্য পাঠ করলে উপকারককে রূপে তার অধিকারের প্রতিদান সঠিকভাবে প্রদান করা হবে দুই উপকারকের অবস্থা অনুযায়ী উপকারককে তার উত্তম প্রতিদান বা পুরস্কার প্রদান করা উচিত কেননা মানুষের মধ্যে এমন লোক আছে যে তার উপকারের পুরস্কার যেন তার উপকারের চেয়ে বেশি বা তার উপকারের নেই বা সমতুল্য হয় আবার মানুষের মধ্যে এমনও লোক আছে যে তার উপকারের পুরস্কার যেন তার মঙ্গল ও কল্যাণের শুধুমাত্র দোয়া হয় এই জন্য যে সে ব্যক্তি তার সমাজে ধনশালী এবং উচিত এবং পার্থিব জগতের কোন পুরস্কার বা কোন সম্পদ তাকে প্রদান না করাই উত্তম উপকারকের জন্য সর্বোত্তম দোয়া হলো জজাকাল্লাহরা পাঠ করা योटर अर्थ हल आल्लापनार उपकार उत्तम प्रतिदान सम्पूर्णरूपे दुनिया और परकाले प्रदान कर